الحمد لله الحمد لله وقفا والسلام على عباده الذين اصطفا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وسوجك الجنة وَقُلَا مِنْهَا رَقَدًا حَيْسُ سُئِتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةِ وَتَكُونَا مِنَ الظَّالِمِينَ اللهم صلِّ على محمدٍ وعلى آلِ محمد كَمَا صلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ বারিক আলা মোহাম্মা আল محترم কমা علماء کرام আলুর نیک نظام اور হজরত উলামায়াম اللہ আল্লাফ سبحانہ তারা لاکھ শ জাল্লাফাক মেহরবানি করি আমার মত নগণ্য অসুস্থ বৃদ্ধ বন্দাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ময়নুর ইসলাম হাটা জলসায় যোগদান করার তহসিদান করেছেন আলহামদুলিল্লা আমাকে বলা হয়েছে ইসলামী নারীর মর্যাদা অধিকার ও দায়িত্ব সম্বন্ধে কিছু আটস করার জন্য বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা অত্যন্ত নাজুক সময় অত্যন্ত কম বলার যোগ্যতা তেমনটা নাই মারহুর মুখে একটা শেয়ের প্রায় শুনতাম আন্দাজে বয় গাড়িছে নেহি শহুত হায় আন্দাজে বয় আঁক গাড়িছে নেহি সহূত হায় দিল মে উত ব্যাপারটাকে সংক্ষেপে টানার উদ্দেশ্যে আমি নারী পুরুষের জন্মের গোড়ার থেকে আনার চেষ্টা করছি আমাদের আদি মাতা হজর হাওয়া আদিমাতা আদি হিতা হজর আদম আল ইসলাম উভয়কে জান্নাতে থাকতে দিস খাইতে দিস स्त्री की बेपार थकाम देख कथा एक बचन ख कथा दु बचन आदम के बोले तुम्हें ठाको स्त्री के निया अब खावर कथा बल होबय खाओ ए क्या बिल्ल हजत आदम पुरुष हजत हवा नारी थे नारी मताम स्वाधीनता नहीं स्वामी जीखने रखते चाहिए स्त्री से बाधीनता नहीं क्या यू पड़े बोलिए किंतु खावर बेपारे उ रुचि स्वाधीनता आरोप তাই আদমকে বলো তুমি থাকার মন মতো বউটাকে রাখার ব্যাপারে বলতে আদম তুমি তাইলে আদমের রুচি মতো স্ত্রী খাইতে বাধ্য হইত ইসলামী শরীয়ত কারো রুচির পরে আঘাত দিতে কেউ কেউ অনুমতি দেয়নি স্বামী আপন রুচি মতো খাবে স্ত্রী তার রুচি মতো খাবে इस दु बस नहीं कुछ स्त्री रुचि मत खेर जोान दवा बसस्थान काफड़ चोबड़ प्रसादनि जवरपात सब देवर दायित्वकार बीबीजे ए सब देवार दायित्वकार स्वामी स्वामी सब खरच दीबे तमाम स्वामी देखा विधाना सहांक पिया के सजाय रास्ता बाहिर कर मानुष के बीना पैसा बुद्धिशुद्धि किस नहीं बर्तमान जुगे जे सब स्वामी कपुरुष স্বামী নামের কলঙ্ক বিবির খরচ দিতে বয় ভায় তারা এনজিওদের পরামর্শ চিন্তা করতেছে বিকল্প চিন্তা একটা হজর থানা বলছিলেন এক ধুলি বারে বারে ঢোল বাজায় ভিক্ষা করত। একদিন এক জমিদারকে ডোল বাজায় শুনাইছে জমিদার খুশি হয়ে থাকা একটা হাতি পুরস্কার দিছে हाँ भाई महाकम जमीवार शिकल दिए एक गलत खोर खाना नहीं खुशी सारा दिन भिक्षा कर एक पाय অর্ধেক খায় বাকিটা ভাঙে দিয়ে রাখে সকালবেলা ফান্তা খায় ঢোল নিয়ে বাইর হয় সে এত বড় হাতিকে কি খাওয়াবে চিন্তা করি সে গেছে বাজারে বিরাট এক ঢোলাইছে আইনা হাতির গলায় বাঁধে আর কয় হাতি আমি লোকটা ছোট আমার প্যাটও ছোট আমি খাইও কম আমার দোলও ছোট তোরজন জন প্যাট বড় খাবি বেশি তোর দেখি তোর জন্য ডোলও বড় দেখি নিছি আমি ছোট ডোল বাজায় ছোট ভেটের সংস্থান করিডোল বাজে তো হাতির খোরাক দিতে বয়ফাই আর ডোলি তার গলায় ডোল বাঁধে যেসব ডেকুব স্বামী বিবির খরচ দিতে বয়ফাই তারাই নারী জাতির গলায় চাকরির দোল বাঁধে আল্লাহাক যেমন হাতে কে দোল বাঁচতে বানেন নাই আল্লাহাকারী চাকরি করতে বানান নাই যদি এদেরকে খেতে কামড়ে চাকরি করার জন্য আল্লাহাকেন কন্যা আব্বা আদমকে আল্লাহাক কি দিয়ে বানাইছেন কথা কইয়েন মাটি দিয়া মাহাওয়াকে হাওয়াকে কি বানাইছেন আদমের ভিতরের হার নিয়া আমি প্রশ্ন করি যে খোদা আদমকে মাটির দ্বারা বানাইলেন হযৎ হাওয়াকে বানাবার সময় কি মাটির টান পড়ছিল হাওয়াকে তারা মাটির দ্বারা তৈরি না করে আদমের হারটা কেন নিলেন এই কথাটা যদি বুঝে আসে বর্তমান সময়ের ফিটনার যুগের অনেক ওয়াজ যথেষ্ট হয়ে যাবে আদম মাটির তৈরি তার দেহের ভিতরে হাড়ের তৈরি হাওয়া হাওয়া মাটির তৈরি হইলেন যে প্রত্যক্ষ না পরোক্ষ আদম মাটির তৈরি প্রত্যক্ষ হাওয়া মাটির তৈরি পরক্ষভাবে। এক কথায় আদম পুরুষ মাটির প্রথম সংস্করণ হাওয়া তথা নারী দ্বিতীয় সংস্করণ সাফাখানার বই আর্টিস্টের আর্ট প্রথম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ দামি হয় সুন্দর হয় ঠিক না নারী দ্বিতীয় সংস্করণ তাই জন্মগত নারী দেহ পুরুষ দেহ থেকে আকর্ষণীয় এবং দামি যদি হাওয়া করে সরাসরি মোটের দ্বারা তৈরি করা হয়তো নারী দেহ পুরুষ দেহের মতো শক্ত হইত রমনীয় কমনীয় হইতো না आल्लाफाक पुरुष देहा शक्त कर बस कम कर नरम कर बस दाम देवर जान क्लान स्वामी आराम पाए बस इसलम दृष्टे पुरुष कम बसि नाराम बस दामी जिनके हेफत है करते हैं हेफतर है बाहर नहीं गई तरह विपद পুরুষের কাম বেশি নারীর দাম বেশি আবাদত বন্দিকে তো পুরুষ বেশি আবাদত করতে হয় নারীর তুলনায় কিন্তু বেশি আবাদত করলেও নারী কম আবাদত করি জানে কি পায় পুরুষ বেশি আবাদত করলে তাই পাবে অধিকার পুরুষের কম নারীর বেশি কারণ বাম দিকের হাড়ের তৈরি বাম দিক ডাইন দিকের তুলনায় দুর্বল দুর্বলের অধিকের বেশি সবলের দায়িত্ব বেশি। এটাই দুনিয়ার শতসিদ্ধ কথা জন্মগত ভাবে নারী পুরুষ থেকে দুর্বল যা পারে আমরা তাই পারি এটা সম্পূর্ণ অবস্থব অবন্তর কথা পুরুষের সমান কাজ নারী পাইতে পারে না আমাকে একদিন এক ইংরেজ শিক্ষিত বড় লোকে কয় আপনারা ফর্দা ফর্দা কইয়া নারীদেরকে কাহিলের দুর্বল বানাই বলাইছেন তারা ফরদায় ভিতর থাকা আবহাওয়া ঠিক মতো পায় না এই জন্য ক্ষীণগিনী হয় পুরুষ স্বাধীনভাবে থাকা সবল হয় বললে তো আপনাদের দেশে সার গাবি আছে না সাঁড় গাবি দেখছেন কয়ে দেখছি তাহলে এদের কোনো পর্দা আছে না সারটা কত মোটা গাভিটা কত ক্ষীণ ওই গাভিটাও ফরদা মানে না তারপরেও ক্ষীণ আপনার বিবিকো বাহির করলে গাভীর ভালো হইব না এইভাবে অনেক কথা বলা যায় বলছিলাম নারী দুর্বল হওয়ার কারণে তার অধিকার বেশি পুরুষ সবল হওয়ার কারণে তার দায়িত্ব বেশি ব্যাক শ্লোগান সমান অধিকার সাই সাই শ্লোগান অধিকারের কিসাও চাকরি আচ্ছা চাকরি করার অধিকার না দায়িত্ব দায়িত্ব ওদিকে স্লোগান দেয় অধিকারের সায় দায়িত্ব ওদিকে কাকে বলে দায়িত্ব কাকা বলে তাও তো বুঝে না ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার বেশি করিম সাল আলাই ও সাল্লাম ছেলে মেয়ের মধ্যে মেয়েকে আদির আদর যত্ন করে উৎসাহ বেশি দিচ্ছেন বিস্তারিত বলার সময় নেই হাজুর বলেছেন যে মহিলার প্রথম মেয়ে হবে সে ভাগ্যবতী মেয়েকে আদর যত্ন পাওয়ার উৎসাহ আল্লাহ রসুল বেশি দিচ্ছেন যার তিনটে মেয়ে হবে আর এই মেয়েকে যদি উপযুক্ত দিনী শিক্ষা দিয়া দিনদার পাত্রে পাত্রস্থ করে তার জন্য ব্যস্ত ওয়াজিব জিজ্ঞাসা করার জন্য কারো যদি দুইটা মেয়ে হয় ক দুই মেয়ে বলার জন্য ব্যস্ত ওয়াজিব ছেলের ব্যাপারে এমন খোঁজখোজ আল্লাহ রসুল দেন নেই তাহলে মেয়েকে আদর যত্ন করার লালন পালন করার উৎসাহ বেশি দেওয়া হয়েছে না জোয়ান কালে চিন্তা করতে গেলে পুরুষ থেকে নারীর অধিকার বেশি জোয়ানকালে মানুষের পরিচয় হয় স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর পরিচিতি কখন পায় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেন এটা একটা জৈবিক ব্যাপার মানুষের জৈবিক তাড়না আল্লা এই জৈবিক তালনাকে ইসলাম অস্বীকার করে না এটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ না করলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য থাকবে না নিয়ন্ত্রণ করে হিসাবে শিরোবদের হারাম যারা কোনো দিন বিয়ে করে না দর্বেশ হয়ে গেছে এরা বন্ধ দর্বেশ। তো এই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য বিবাহ বিবাহ টাকা কে দিতে হয় স্বামী বিবি বিধু পাবে দেবে না এখন যে জৈবিক খুদার কারণে বিয়ে হয় ক্ষুধা তো উভয়ের মধ্যে বিদ্যমান আসে না বরং পুরুষ থেকে নারীর ক্ষুধা নাকি আরো বেশি কারণ যুক্তিতে কয় যে খুদার কারণে বিয়ে হয় ইসলাম বলে না ফরস আইছে যেই স্বামী স্ত্রী দেড় মোড় করে নাই ময়দানে হাসরে কুটি কুটি বন্দার সামনে আল্লাহাকের স্বামীকে জিনাগার করিয়া ডাক দিবেন জেন মোহর আদায় না করার কারণে তার স্বামী আজীবনের হাসি খুশিগুলো আমল নামায় জেনে হিসাবে চিহ্নিত হয়ে যাবে সেখান থেকে কোনো কিছু দখল করার অধিকার করার সাপ ক্ষমতা আল্লাফাক স্বামীকে দেন নেই সুযোগ দেন নেই আসেন বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সে স্বামীর পরিচয় হয় বা পুরুষের পরিচয় হয় বাপ মহিলাদের পরিচয় মা বাপমা উভয়ের খেট করা আমাদের উপর ফরজ। তাদের কথা মানা ফরজ নামাজ পড়া যেরকম ফরস রোজা রাখা যেরকম ফরস শরীয়তের সীমা রক্ষার সত্ত্বে বাপমার কথা মানা এরকম ফরজ। ফরস পার্সেন্টেজ দিতে গেলে ওলামাইকার বলেন মায়ের অধিকার বারোয়ানা আব্বার অধিকার সারা না আমার সামনে সব আব্বার গোষ্ঠী আছেন মনে মনে বিরক্তি বোধ করতে পারেন করতে আমাকে না আমি কোন সাইজে কমাইতে পারি আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হইল হুজুর জিজ্ঞাসা করলে আমি জান্নাত পাবো হুজুর বরমনে আইলেই কা সলাত তুমি নামাজ পড় শুন আইজুন তারপর কি কাজ তারপর মায়ের খেয়াতমত করো। সুম্মা আইউন তারপর কি কাজপর মায়ের খেতমত করো সুম্মা আইউন তারপর কি কাজ তারপর মায়ের খেতমত করো তিনবার বলার পর আবার জিজ্ঞাসা করলো তারপর কি কাজপর বাবার খ্যাতমত করো মায়ের কথা তিনবার কই আব্বার কথা একবার কীছেন বারো আনার স্যারানা হইছে না মহাতৃষ্ণ কেলাম বলেন রসলে করিম সাল্লাই मायर कथा पर तीन बार क्यों को आसार बेपारे बड़ हर बेपारे सब बेपारे माँ बाप उभय कष्ट तर मध्य मायर तीनटे कष्ट आके एक, एक तीनटे कष्ट करें बाबान ए कष्ट भाग पाए तीन टाइम कष्ट खत्म हो गां बा जो कष्ट शुरू तीन कष्ट की मे प्रथम कष्ट गए पेदिन दुदिन नाय न दस टी मास হেটেবে লেখে যত দিন যায় গর্বের সন্তান বড় হইতে থাকে মাঝে মাঝে সন্তান নড়াচড়া করে এমন জোরে লাঠি মারে মায়ের কলিয়া ভুজন টনটন করিয়ে ওঠে মা নাবিতে হাত দিয়ে জাগায় বসে যান লজ্জা কারো সামনে বলতে পারেন না এই গর্বধনের কষ্ট মা একা একা করেন আব্বা এই কষ্টের ভাব পায় না মায়ের দ্বিতীয় কষ্ট প্রসবকালীন কষ্ট দুনিয়ার কোন পুরুষকে এ প্রসবকালীন কষ্ট বুঝায় দেওয়া সম্ভব নয় চিকিৎসা বিজ্ঞানে আছে ব্রুণের একটা সন্তান কমপক্ষে তেরো ইঞ্চি লম্বা নয় ইঞ্চি মোটা হইতে হয় এর সেটা কম হইলে হয় মরা হবে না বিকলম্ব হবে এক দেড় ইঞ্চি বেশি নয় সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এখানে অসল আল্লাহর কোরআন বলছে জগতের মানুষ तोर मत कम तेर इी लम्बा न इंच इंची रास्ता दिया, माया महापतर गैस दिए तुम बेहस करीन मानुस कल्पना करते कतमा इसमें दुनिया ग्रहण कर ग्रामे गरीब मा ओषुपत्र जुटेना সামান্য তেল যখন প্রসব হয় মা হুস থাকে না প্রসূতিকে ধরিয়ে বসাও ক্রন্দন সন্তান তার কোলো দাও সন্তানের কান্নার ধরি তার কানে গেলে তার হুঁশ পুলিয়ে আসতে পারে তাদের ভাই তাই দেখা कोले दावा से। कुन मार मुखिशे गर्वधारण बड़ बूल जाए जन बुझे जीवित आम आदुर मज ब कथा सुनी तुम लगे ना মায়ের তৃতীয় কষ্ট কোরআন পা কে বলে আরও কামেল বছর কোলকা কে স্তনের দুধ তথা কলজা রক্ত পান করে সন্তানকে মানুষ করা এই কষ্ট মায় একা করেন এটা যদি যদিও অন্যেরা কিছু করে মাঝে মধ্যে বাবা লয় অন্যেরাও কিন্তু হাসির সময় করে মা বেশি পুরুষের কম সর্বক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার বেশি পুরুষ থেকে কেন নারী দুর্বল দুর্বলের অধিকার বেশি থাকে কত দুর্বল একজন নারী তারা এখানে আর একটা মহিলা যুবতী এই রাতে একা একা রাস্তা অতিক্রম করতে পারব তার ইজ্জতের হুমকি আসে না নারীর ইজ্জতের দায়িত্বের নিরাপত্তা বহন করতে হয় স্বামীকে একজন নারীকে বলছে তুমি স্বামীর কথা বাইরে যাইও না কিন্তু বর্তমান যুগে ইসলামের চিরুদুশন আন্তর্জাতিক দুশ্মন ইহুদিন হাজারদের কূট ষড়যন্ত্রে এই দেশের অনেক মানুষ দিনই শিক্ষার অভাবে আজ ইমান হারা হচ্ছে তাহিব হারা হচ্ছে মানবতা হারা হইয়া পশুটি সীমায় পৌঁছে যাইতেছে। এরা মনে করে ইউরোপ আমেরিকা এটা সুসভ্য দেশ তারা অনেক সভ্য সম্ভ্রান্ত তাদের সভ্যতার বহরে জানেন পত্রিকায় দেখেছি বর্তমানে গোটা ইউরোপে আমেরিকায় শতকরার জনের পিতৃ পরিচয় নেই শতকরার জনের বাফের পরিচয় নেই তাদের পরিবার মাতৃশাসিত মায়ের পরিচয়ে চলে আর ইহুদিন আসার দালালাদা এদেশে আমদানি করার জন্য এখন ওই স্কুল কলেজে ভর্তি হইতে নামের সঙ্গে ফিতার নাম আমরা আগে লিখছি এখন মাতার নামও লিখতে হয় আর সেখানে মাঝে পরমগুলোর মাঝে মাতার নাম সারা পিতার নামের গড়ে নেই ইউরোপ আমেরিকায় সরকারি চাকরির জন্য যে কোনো ব্যাপারে দরখাস্ত করতে তার বায়োডাটা লিখতে মাতার নাম নাম মাতার নাম পিতার নামের গড়ে নেই নাই কেন পিতার নামের গড় থাকলে শতকরার সত্যজন লিখতে পারবো না এই যে আমি বলছি সেগুলো হইল মাতৃশাসিত পরিবার আমার কথা সে মাতৃশাসিত পরিবার আসেনি নাই আপনার গাভিয়ে যে বাসুর দেয় এটা লালন পালন করে। কথা কন্যা করে এর লালন কি ফাঁটা করে কুকুর যে বাচ্চা দেয় এর লালন পালন কি কুতুবাই করে কেন করে না সাগি বলেন গাবি বলেন কুকুরি বলে বেড়ালিনী বলেন সবকিছুর কাজকর্মের দ্বারা স্লোগান দেয় কি আমি দেব তারা স্বাধীনতা আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটাই যখন অবস্থা এখন ফাঁদার সাগির কয় তুই করতে গে না করতে গিয়ে বাচ্চাদের সেটা আমি জানিনা সুতরাং বাচ্চার কোন দায়িত্ব আমি নিতে পারবো না সাঁ গাভীরে কথা কয় কুকুর বা কুকুর নিরে কয় এ মাতৃশাসিত সমাজ আমাদের দেশে কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদির আমেরিকা ইউরোপেও সে সমাজ এখন তাকে মধ্যে যারা চিন্তাশীল তারা চিন্তা করতেছে যে আমাদের এই সভ্যতার কারণে সৎ করার সত্তের জন্য বাপের পরিচয় নেই আর মুসলমানদের শতকরা একশো জনের পিতৃ পরিচয় আসে অদূর ভবিষ্যৎ দেখা যাবে ইউরোপ আমেরিকাতে একজনের পিতৃ পরিচয় থাকবে না আর এদের একশো জনের পিতৃ আছে আসে ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে যে মানুষের সমাজ মুসলমানের সমাজ ইহুদিন আসার সমাজ কুট্টে বিলের সমাজ এই চিন্তাগুলি তারা মুসলমান হয়ে যেতে পারে এ আশঙ্কায় তারা চিন্তাগুলি বাহির করছে নারীর মর্যাদা নারীর অধিকার কথাটা বড় সুন্দর নারীর মর্যাদা নারীর অধিকার নামে নামেও রা ইউনিয়া একমাত্র উদ্দেশ্য মুসলমান সমাজও পিতৃ পরিচয় সন্তানের সংখ্যা বাড়ুক কথা বুঝলেন মুসলমান সমাজও যখন যুবক যুবতী অবাধ চলবে অবাদে অফিস করবে অবাদে চলাফিরা করবে তখন আর ধরে রাখা সম্ভব হবে নাহি শিরো সকরতে যাব সোরা হাইমর্দে নেহি কবি पितृपरिचय सतान संख्या बढ़ाना जाए তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে এইটাই দুনিয়ার নীতি মুসলমানের হক এটা আসে তারা মুসলমান ইত্যাদি নিয়ে এমন সব পদক্ষেপ নিচ্ছে যদ্বারা মুসলমানদের ঘরে পিতৃ সন্তানের সংখ্যা বাড়তে থাকে আমাদের যারা উভার মানুষ তারা যেহেতু সব কোরআন বিরোধী এখন জনগণ থেকে ওলামাই ক্যালামকর সরবার জন্য এক কথা বাইর করছে এরা ফতু আবাস এক কথা বাইর করে এরা মৌলবাদী জনগণ যখন ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তখন তাদেরকে আমাদের মন মত খেলা খেলতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ওলামাই যদিন থাকেন ওলামা বলতে আমি হকালি ওলামা দিকে যেহেতু করোনা হাদিসের সঠিক এলম তাদের কাছে নাই দুনিয়ার ধান্দায় তারা ইহিদিন আসাদের জালে জ্বলাইয়া মুসলমান সমাজে পিত্র সন্তানের সংখ্যা বাড়াইবার জন্য এদের বিরুদ্ধেই তাদের যত রকমের ষড়যন্ত্র যত রকমের চেষ্টা যত রকমের মাথা ব্যথা ইনশাল্লাহ যতই চেষ্টা কর যতই ষড়যন্ত্র করো ওলামাই হকানি তা কেমন দুনিয়ায় থাকবে আসে जनगणों सतर्क होते ही इनशाल आल्लाक दुनिया दुनिया नहीं सृष्टि करा निया ड्रेस निया जंगीबादी क्ष कर ওলামাই কেরামকে হায়া করার চেষ্টা করছে আল্লাহর এই দেশের জনগণ ষড়যন্ত্ররা আজকে বুঝি ফলেছে এখন আর পাইকারি ভাবে আলেম দেখলে জঙ্গিবাইদি কইতে পারে না কোনো এটা কবুল করে না এগুলো সব ইহুদিন আসাদের ষড়যন্ত্র নারীদের মর্যাদা এবং দায়িত্ব ইসলাম যে দিয়েছে সময় খুব কব গতিকে আমি কথা লাইন ধরিয়ে আনতে পারি নি গুছাইয়াও বলতে পারি নি আসলে নারী নারী হিসেবে যেবে মর্যাদা পাইতে পারে যেটা করতে পারে ইসলাম এই দায়িত্ব তাকে দিছে সন্তান গর্বে নেওয়া সন্তানকে স্তৈন্য দান করা এইটা নারীর দায়িত্ব এখন সন্তানকে দুধ পান করার যোগ্য জায়গা গড়ের ভিতর অ্যাসেম্বলি হাউস কতক্ষণ না সন্তানকে দুধ পান করা না করে লইয়া এটা গরের ভিতর সুবিধা না বিমান অফিসের সুবিধা করতে পারে নিজের দায়িত্বের স্থানে থাকলে যদি বন্দী হয় তাহলে এদেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে শশির সব বন্দী সবাই তো সচিবালয়ে পর্দা লটকাইয়া বন্দী হইয়া থাকে এটাকে তার বন্দী জীবন না কর্মজীবন কর্মজীবন সুতরাং ঘরের ভিতর থাকি নিজ দায়িত্ব সম্পাদন করা এটা নারীর কর্মজীবনের অফিস এটা বন্দিখানা নেওয়া আমরা স্বাধীন আমরা প্রধানমন্ত্রী আমরা বিরোধী দলের নেত্রী আমরা এই আমরা সেই আমাদের ক্ষতিবাজব মসুম কইতেন নেই ইচ্ছা মন সে করতো স্কো नहीं ये चमन से तूड़े कर फिर सुण चतुर्दी बतास मऊ मऊ करते मऊ मसी गुनगुन करते जाते फुल छुड़ी तरह गलार टायर मध्य बांगे আর এই বিলাতি সব যাওয়ার পথে আর একটা শরীর কি আমার কি আমি দামের গলায় বসছি পাগড়িতে বসছি কিন্তু চিন্তা করিলে না অন্য জায়গা আলো করতে যাই তোমার বাগান যে অন্ধকার হইয়া গেল তোমার বাগান অন্ধকার করি অন্য জায়গায় আলোকিত করা এটা কি তোমার ব্যক্তিত্ব তোমাকে টাইমিত করতেছে আদর্শ ছিলেন হজরত কুপদার জেলে তারা আনাহা হজরত আশেলে আনাহা হজর ফাতেমার জেলা তারা আনহা সেই বাগানে তো তুমি একটা ফুল তোমার মতো নারীর গর্বে আল্লাহাক লক্ষ লক্ষ কিন্তু মা লাগবে আব্দুল কাদের জিলানির মায়ের মত তোমার বাগান অন্ধকার করি সাহাবের গলায় উঠল বিগ্রিটের মাথায় উঠল কিন্তু আদর কতক্ষণ একরাই পরের দিন তুমি ফুল বামাতে ভালাই দিবের মেয়াজে এরপরে মালিক ঝাটার সঙ্গে নর্দমায় আজ তুমি এই সম্মান এই মর্যাদা এক রাতের জন্য যখন এই রাত শেষ হয়ে যাবে দেখবা আসদাইলের ঝাটের বাড়ির সঙ্গে জাহান্নামার নর্দমায় ফুলা তখন বুঝবা এই অবস্থা দুনিয়ার কেউ দিতে পারে আমরা চাকরি না করলে টাকা ফাঁম এটা একটা অর্থনৈতিক প্রশ্ন অর্থনৈতিক ব্যাপারে দিয়ে কথা বলছি সময় বোধ শেষ হয়ে আসছে प्रजोना सक प्रकार इिडी भि सी डी ऑडिओ भिडीओ पाइक और खुचरा सुलभ मूल्य पा जाए अल आरब एंटारप्राइज छिचल्लिस मद्रासा मार्केट हाट हजार ही चट्ट